এবং দিবসের ফেরস্তাগন মানে একদল আসে একদল যায় এইভাবে তারা করতে থাকে আগমন করে এবং প্রস্থান করে আগমন করে এবং প্রস্থান করে রাত্রে যারা আল্লাহ রবুর আলমীর পক্ষ থেকে আল্লাহর বান্ধবকে হেফাজত করার জন্য সংরক্ষণের জন্য সারাদিন পালন করে থাকে যখন আসনের সময় হয় তারা কি করে যায় উঠে যায় তারা সময় এবং সময় একত্রিত হয় ফজরের সরাতের সময় যারা উঠে যায় তারা আল্লাহ হাবুল আলমীর কাছে উঠে যাওয়ার পরে আল্লাহ হাবুল আলমিন তাদেরকে প্রশ্ন করেন জিজ্ঞেস করেন যে আমার বান্দাদেরকে কিভাবে রেখে বান্দাদের সম্পর্কে রিপোর্ট নেন তখন বান্দাদের এই রিপোর্ট আল্লাহবুল আলমীর কাছে পেশ করা হয় ঠিক ফজরের সময় এবং আসরের সময় মূলত আল্লাহ হাবুল আলমিনের কাছে বান্দাদের অবস্থা সম্পর্কে আল্লাহ আল্লাহর ফেরেস্তাগন রিপোর্ট পেশ করে থাকেন সুতরাং এই সময় দুইটি করতে গুরুত্বপূর্ণ যে তাই রসুল্লাহ সাল্লা উলি এই সময়ের সলাতের ব্যাপারে এত সতর্ক বাণী উচ্চারণ করেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাথে আদায় করলো অংশগ্রহণ করলো পুরা দিন সে আল্লাহ হাব্বুল আলমিনের জিম্মায় আল্লাহ হাব্বুল আলমীর মধ্যে সে এত গুরুত্ব দিয়েছেন কারণ এই দুটি ওয়াক্ত সরাতের মধ্যে প্রতিদিন আল্লাহ আব্বুল আলমিনে ফিরে একদল আগমন করেন একদল আসমানে উঠে যান আসমানে উঠে গিয়ে তারা আল্লাহ হবুল আলমিনের কাছে বান্দাদের রিপোর্ট পেশ করে থাকেন সৈবো এবং মুস্তিফের হাজি দ্বারা প্রমাণিত হয়েছে